কিয়ামত দিবসের নাম সমূহ কিয়ামত দিবসকে অনেকগুলো নাম দেওয়া হয়েছে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের একাধিক নাম বা প্রতিশব্দ থাকে আরবি ভাষায় অথবা পৃথিবীর যে কোনো ভাষাতে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কোনো কিছুকে অনেকগুলো নাম দেওয়া হয়ে থাকে উদাহরণস্বরূপ আরবিতে ঘোড়াকে অনেকগুলো নাম দেওয়া হয়েছে শুধুমাত্র ঘোড়া শব্দটিরই অনেকগুলো প্রতিশব্দ রয়েছে এছাড়াও প্রজাতি রং ইত্যাদি বিবেচনা করে আরও অনেকগুলো নাম দেওয়া হয়েছে একইভাবে ইংরেজিতে মদ এই শব্দটির অনেক প্রতিশব্দ চালু রয়েছে যেমন বিয়ার হুইস্কি ভৎকা ইত্যাদি অনেক কিছু কেন কারণ এটা তাদের নিকট গুরুত্বপূর্ণ একটি বিষয় একইভাবে জাহেলিয়া যুগে প্রাক ইসলামিক যুগে মদের আশিটি নাম দেওয়া হয়েছিল কারণ এটা সেই সময় তাদের নিকট গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল কিয়ামদের দিবস আমাদের মুসলিমদের নিকট এতটাই গুরুত্বপূর্ণ যে ঠিক একইভাবে এটাকে আল্লাহ মহামতাল্লাহ অনেকগুলো নাম প্রদান করেছেন কোরআনের মাধ্যমে এবং এই নামগুলো পরিচয় বহন করে যে কিয়ামতের দিনে কি ঘটবে তা বর্ণনা করে আমরা কিয়ামত দিবসের কয়েকটি নাম নিয়ে আলোচনা করব এক নম্বর সবচেয়ে পরিচিত নামটি হচ্ছে আল কিয়ামাহ এবং এই নামটি এসেছে কিয়াম হতে কিয়াম অর্থ দাঁড়ানো দণ্ডায়মান হওয়া সুতরাং কিয়ামত দিবস হচ্ছে এমন একটি দিবস যেদিন সকল মানুষ দাঁড়িয়ে থাকবে দণ্ডায়মান অবস্থায় থাকবে যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালন কর্তার সামনে সেদিন আপনি বসতে বা শুতে পারবেন না আপনাকে আরো বলেন আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই অবশ্যই তিনি তোমাদেরকে সমবেত করবেন কেয়ামতের দিনে এতে বিন্দু মাত্র সন্দেহ নেই এবং আল্লাহ আর কার হবে দুই নম্বর এটা অত্যন্ত পরিচিত একটি নাম সেটা হচ্ছে আল ইয়মল আখিরা আল ইয়ম আল আখির আল ইয়ম অর্থ দিন এবং আল আখির অর্থ হচ্ছে শেষ বা সর্বশেষ অর্থাৎ আল ইয়াম আখিরা এর অর্থ হচ্ছে সর্বশেষ দিন শেষ দিবস নেই এটাই হচ্ছে পৃথিবীর শেষ দিন আল্লাহ মোহামদাল বলেন পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে বরং বড় সৎ কাজ হলো এই যে ইমান আনবে আল্লাহর উপর শেষ দিবসের উপর আল ইয়াল আখিরের উপর ফেরেস্তাদের উপর এবং সমস্ত নবী রাসুলদের উপর আল ইয়ম অথবা আল আখেরা যার অর্থ শেষ দিন পরিসমাপ্তি এই দুনিয়ার সমাপ্তি শেষ আখের তিন নম্বর আসা আসা এর অর্থ হচ্ছে সেই মুহূর্তটি এটা হচ্ছে সেই মুহূর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আল কুর্তুবী রাহিমুল্লাহ বলেছেন আরবিতে আসা এর অর্থ হচ্ছে অনির্ধারিত সময় এটির অর্থ হতে পারে যে একটা অনির্ধারিত সময় এক ঘন্টা দিনের ২৪ ভাগের এক ভাগ বা যে কোনো একটি মুহূর্ত বা সময় সুতরাং এটাকে আমরা বলতে পারি সেই ঘন্টা। আসা এর সাথে আল শব্দটি যুক্ত থাকলে এটিকে বলা যেতে পারে এই মুহূর্ত তিনি বলতে যাচ্ছেন যে কিয়ামতকে এই নামকরণ করা হয়েছে কারণ এই মুহূর্তটি অত্যন্ত নিকটবর্তী দ্বিতীয় ব্যাখ্যাটি হচ্ছে এটিকে সেই মুহূর্ত বলা হয় কারণ এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত দা মোমেন্ট সেই মুহূর্ত যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটবে সংঘটি হবে অথবা এটিকে সেই মুহূর্ত বলা যেতে পারে কারণ এই মুহূর্তটি হঠাৎ করে চলে আসবে এবং এই তিনটি ব্যাখ্যা হচ্ছে তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো নিশ্চয়ই কি আমাদের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার চার নম্বর নাম হচ্ছে ইওমাল বাজ ইয়ামাল বাজ এর অর্থ হচ্ছে পুনরুত্থান দিবস এই ধরনের নামকরণের কারণ হচ্ছে এই দিনে বা দিবসে আমাদেরকে নতুন জীবন প্রদান করা হবে এবং আমাদের দেহ পুনরায় সৃষ্টি করা হবে এটি হচ্ছে আমাদের দ্বিতীয়বার সৃষ্টি আল্লাহ মোহাম্মতোল্লাহ বলছেন হে লোক লোকসকল যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহবান হও তাহলে ভেবে দেখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি পাঁচ নম্বর হওয়া আবির্ভূত হওয়া বলা হয়েছে। কারণ এই দিবসে আমরা সকলেই আমাদের কবর থেকে বের হয়ে আসবো আল্লাহ বলছেন যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে সেই দিনই খুরুচ বা সেই দিনই পুনরুত্থান দিবস ৬ নম্বর দুর্যোগ বিপর্যয় এমন কোন কিছু যা অন্তরে আঘাত করে আলোচনা বলেনিয়া মালকার অমা আদ্রা কামাল প্রচন্ড আঘাতকারী করা আপনি কি জানেন সাত নম্বর ইয়ামল অর্থ ফা করার দিন আল ফাসল অর্থ যখন সমস্ত বিবাদের সমস্ত বিরোধের মীমাংসা হয়ে যাবে মিটমাট হয়ে যাবে অর্থাৎ যখন আলোচনা মানুষের বিচার করবেন যা সে করেছে অথবা বলেছে প্রত্যেকটি বিষয়ের ফয়সালা করার দিন ইয়ামল ফাসল বলছেন এটা বিচারের দিন আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি 8 নম্বর হাসর। হাসরা এর অর্থ হচ্ছে অনুশূচনার দিবস বিচারের দিনটিতে অনেক অনুসূচনা হবে কাফেররা অনুসূচনা করবে কারণ তারা মুসলিম হয়ে মৃত্যুবরণ করেনি অন্যদিকে মুসলিমরা অনুশোচনা করবে যে তারা আলোসুমতোল্লার আদেশ নিষেধ মেনে চলেনি যথেষ্ট পরিমাণ সৎকর্ম করেনি আল্লাহলা বলেন জালেমরা সেদিন নিজের হস্ত আপন হস্তোদয় তংশন করতে করতে বলবে হায় আফসোস আমি যদি রাসুলের সাথে পথ অবলম্বন করতাম কাফেরদের যে সেদিন তারা নিজেদের হাত কামড়াতে থাকবে এবং আপনি তাদেরকে পরিতাপের দিবস ইয়ম হাসরা সম্পর্কে হুশিয়ার করে দিন যখন সমস্ত ব্যাপারের মীমাংসা হয়ে যাবে এখন তারা অসাবধানতায় আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না নয় নম্বর দিবসের নাম বিচারের দিবসের নাম হিসাবের অর্থ হিসাব গ্রহণের দিন বলল। যারা হিসাব দিবসে বিশ্বাস করে না এমন প্রত্যেক অহংকারী থেকে আমি আমার এবং তোমার পালনকর্তার আশ্রয় নিয়ে নিয়েছি দশ নম্বর আল ওয়াকিয়াহ আল ওয়াকিয়াহ অর্থ গুরুত্বপূর্ণ ঘটনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এগারো নম্বর আলহাক্কাহ আল হাক্ক এর অর্থ অনিবার্য সত্য অথবা যে সত্যকে এরানো যায় না অথবা বাস্তব আলস বলেন আপনি কি জানেন সেই সুনিশ্চিত বা অনিবার্য সত্য বিষয়টি কি বারো নম্বর তালাক। তালাকমাল তালাক অর্থ সাক্ষাৎ করার দিন আলসু বলেন على عباده উমিন يوم তল তিনি উচ্চ মর্যাদার অধিকারী আরো মালিক তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তত্ত্বপূর্ণ বিষয় আজ নাজিল করেন যাতে সেই সাক্ষাতের দিন সম্পর্কে সকলকে সতর্ক করতে পারেন ইবনে কাসির রাহে বলেন ইবনে আব্বাস রাজি বলেছেন এটিকে সাক্ষাতের দিন বা সাক্ষাতের দিবস বলা হয় কারণ এই দিনে আদম তার সর্বশেষ সন্তানের সাথে সাক্ষাৎ করবেন আদমের সকল সন্তান সেদিন সাক্ষাৎ করবেন একে অপরের সাথে আলকাতাদা এবং আসুদ্দি বলেন এই দিনে দুনিয়ার সৃষ্টি সাক্ষাৎ করবেন আসমানের সৃষ্টির সাথে এবং সৃষ্টিকর্তা সাক্ষাৎ করবেন তার সৃষ্টির সাথে এবং বলেছেন এই দিনে একজন একজন জালিম ব্যক্তি অত্যাচারী ব্যক্তি সাক্ষাৎ করবেন অত্যাচারিত মজলুম ব্যক্তির সাথে এটা ছিল বারো নম্বর নাম ইয়াম তালাক এবং তেরো নম্বর নামটি হচ্ছে ইয়ামল তানাদান অর্থ আহবান করার দিবস এবং এটিকে এইরূপ নামকরণ করা হয়েছে কারণ এই দিনে অসংখ্য আহ্বান করা হবে অনেককে ডাকা হবে প্রথমে সবাইকে ডাকা হবে সমবেত হওয়ার জন্য মজদুমরা ডাকবে জালিমদেরকে জুদুমকারীদেরকে এবং পূজারীরা ডাকবে তাদের মিথ্যা মাবুদদেরকে যাদেরকে তারা পূজা করেছিল এবং কিয়ামত দিবসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল হিসাব এবং সেদিন এই পর্যায়গুলো ধাপে ধাপে আসতে থাকবে শুরুতেই মহাবিশ্বের পরিবর্তন ঘটবে বিচারের ময়দানে মানুষকে সমবেত করা হবে এরপর দ্বিতীয় পর্যায়টি হচ্ছে সমস্ত মানুষদের সমাবেশ এরপর হাসর এবং এরপর হবে এবং এরপর হবে হিসাব যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কিয়ামত দিবসের প্রধান অংশ এবং সেই জন্যই কিয়ামত দিবস হবে যাতে মানুষদেরকে তাদের কৃতকর্মের হিসাব নিকাশ করা যায় এবং তাদেরকে জান্নাত কিংবা জাহান্নামে অধিবাসী হিসেবে পৃথক করা যায় ফলাস বলেন তারা আপনার কাছে না তোমরা তো বলতে যে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব না এবং বিচার দিবসের কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন বা মূলনীতি রয়েছে সেই মূলনীতি মধ্যে এক নম্বর হচ্ছে আল আদুল বা ন্যায়ণতা বিচার দিবস হচ্ছে এমন একটি দিন যেদিন সবগুলো বিষয়ের সুষ্ঠু এবং ন্যায় বিচার করা হবে এবং আলহ সুমতালার অনেকগুলো নামের মধ্যে একটি নাম হচ্ছে আল আদল বা তিনি ন্যায় পরায়ণ আলো সুমনতলা প্রতি অবিচার করবেন না তিনি প্রত্যেককে তার পাওনা দিবেন আলহ সুমতলা বলেন ওই দিনকে ভয় করো। যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে অতঃ্পর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনো রূপ অবিচার করা হবে না এই বিচারের মাপকাঠি অত্যন্ত সূক্ষ্ম আল্লাহ মহ্লাহ আপনাকে সেটাই দিবেন যেটা আপনার প্রাপ্য এমনকি যদি তার শস্য জানা পরিমাণ হয় আলু বলেন নিশ্চয়ই আল্লাহ কারো প্রাপ্য হক বিন্দু বিসর্গ আটকে রাখেন না আর যদি তার সৎকর্ম হয় তাহলে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল পরিমাণ সবাব দান করেন লুকমান আল্লাহ ইসলাম তার পুত্রকে উপদেশ দেওয়ার সময় বলেছেন হে বৎস হে বাছা কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয় এবং এরপর সেটা যদি থাকে পাথরের মধ্যে আসমানে নিশ্চয়ই আল্লাহ গোপন সম্পর্কে জানেন প্রকাশ্য সম্পর্কে জানেন তিনি সবকিছুর খবর রাখেন আল্লাহ সুহাম তোলা বলছেন আল্লাহ ইসলাম তার পুত্রের প্রতি প্রথম উপদেশটি ছিল লিকবিল্লা অর্থাৎ আল্লাহ সাথে কারোকে শরীর করো এবং এরপর দ্বিতীয় উপদেশ ছিল পিতা প্রতি সদয় হক দয়াশীল হক এবং পরবর্তী আমরা দেখতে পাই যে তিনি সালাহ প্রতি উপদেশ দিলেন সালাহ আদায়ের প্রতি যত্নবান হওয়ার জন্য উপদেশ দিলেন কিন্তু এর পূর্বে যে উপদেশটি তিনি দিয়েছিলেন সালাহ আদায় করার পূর্বে যে উপদেশি দিয়েছিলেন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা হচ্ছে যে তিনি চেয়েছিলেন তার সন্তানদের মধ্যে আলোচনা তালার মুরাকাবা সম্পর্কে একটি ধারণা লাভ হোক এবং তারা বুঝতে পারুক যে আলোচনা তালা প্রত্যেকটি মুহূর্তে প্রতিটি মানুষকে লক্ষ্য করছেন অর্থাৎ ছোট কিংবা বড় অনুপরিমাণ সৎকর্ম কিংবা অনুপরিমাণ সৎকর্ম কোনো কিছুই আলস্যমানতাদের দৃষ্টি এড়িয়ে যাওয়া কখনোই সম্ভব নয় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ সম্পর্কে সচেতনতা আমাদের উচিত অভিভাবক হিসাবে যখন আমরা সন্তানদের বিভিন্ন বিষয়ে লক্ষ্য রাখি এবং তাদের যত্ন নেই একই সাথে সন্তানদের হৃদয়ে এই বিশ্বাসকে ধীরে ধীরে জাগিয়ে দেওয়া যে আলস্য মহানতা আল্লাহ সর্বদা তাদেরকে লক্ষ্য রাখছেন অভিভাবক হিসেবে আমরা যতই চেষ্টা করি না কেন সন্তানদের গতিবিধি লক্ষ্য করার জন্য তারা কোথায় যাচ্ছে কি করছে কাদের সাথে মেলামেশা করছে আমরা কখনোই এক্ষেত্রে পরিপূর্ণভাবে সফল হব না কেননা আমাদের ক্ষমতা সীমিত আমাদের দৃষ্টিশক্তি সীমিত আমাদের শক্তি সীমিত চিন্তা করার ক্ষমতাও সীমিত কাজেই অভিভাবক হিসেবে সর্বোত্তম যে কাজটি আমরা করতে পারি সন্তানদের জন্য সেটা হচ্ছে তাদের মধ্যে আল্লাহ সুমতালার সচেতনতাকে জাগিয়ে তোলা আল্লাহর ভয়কে তাদের মধ্যে জাগিয়ে তোলা এটাই হচ্ছে সর্বোত্তম উপায় যা তাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করবে এবং যদি তাদের মধ্যে এই গুণটি তৈরি হয় তাহলে একজন অভিভাবক আশেপাশে না থাকলেও তারা আল্লাহ ব্যাপারে সচেতন থাকবে এবং আল্লাহ মহাতালাকে তারা ভয় করবে শাস্তির ব্যাপারে তারা ভয় করবে সন্তানরা আমাদেরকে ভয় করবে পিতা ভয় করবে এমন মনোভাব গড়ে তোলা সঠিক উপায় নয় কেননা আমরা সব সময় তাদের সাথে থাকতে পারবো না যখন আমরা তাদের সাথে থাকবো না তখন কেন তারা আমাদেরকে ভয় করবে কাজেই আমরা যদি তাদের মধ্যে আল্লাহ সুহান তাল্লাহার ভয়কে জাগিয়ে দিতে পারি আল্লাহ সুহান সম্পূর্ণ সচেতনতাকে তৈরি করে দিতে পারি সেটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী উপায় তারা জানবে যে তারা যেখানেই থাকুক না কেন আল্লাহ সবসময় তাদেরকে দেখছেন এবং লুকমান আলাইসাল্লামের আরেকটি বক্তব্য আছে তার আরেকটি কথা আছে যে তিনি তার পুত্রকে বলেছিলেন ইয়া বুনাইয়া হে বাছা তুমি যদি পাপ কাজ করতে চাও এগিয়ে যাও সেটা করো পাপ কাজ করতে যাও সেটা করো কিন্তু কাজটি এমন কোথাও করবে যেখানে আল্লাহ তোমাকে দেখতে পাবেন না মোরাক আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী উদাহরণ যে তুমি যদি পাপ কাজটি করতে চাও তাহলে সেটি করো কিন্তু কাজটি এমন কোথাও করবে যেখানে আল্লাহ সুহাম তাল্লাহ তোমাকে দেখতে পাবেন না অর্থাৎ অন্য কোথায় আল্লাহ সুমতালা সবসময় আমাদেরকে দেখছেন এই বিষয়টিকে তিনি তার পুত্রের পুত্রের মধ্যে জাগিয়ে তুললেন সুতরাং আল্লাহ সুহাম তাল্লাহ আমাদের সকল কাজকর্ম দেখছেন এই বিশ্বাস নিজেদের মধ্যে গড়ে তোলা পাপ কাজের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী হাতে আমরা জানি ইহসান হল আল্লাহর ইবাদত এমনভাবে করা যাতে আমরা তাকে দেখছি আর যদি আমরা তাকে নাও দেখতে পাই তিনি অবশ্যই দেখছেন দুই নম্বর মূলনীতি বিচার দিবসের সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে নিজস্ব জবাবদিহিতা করতে হবে একজন ব্যক্তি দুনিয়াতে যা করে এসেছে তার জন্য সে একাই দায়ী অন্য কে কি করল তার জন্য সেই ব্যক্তি দায়ী নয় আপনাকে প্রশ্ন করা হবে শুধুমাত্র আপনি দুনিয়াতে যা করেছেন তার হিসাব দেওয়ার জন্য অন্য কেউ কি করলো তার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে না অথচ আমরা যদি খ্রিস্টান ধর্মের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই তাদের মধ্যে তারা একটি ভ্রান্ত আকিদা বা বিশ্বাসকে লালন করে সেটা হচ্ছে অরিজিনাল সিন বা আদি পাপ এই পাপটি অন্য কেউ করেছিল এবং তারা এটাকে আদম আলহিসের উপরে আরোপিত করেছে খ্রিস্টান ধর্মমতে আদম হাজার হাজার বছর আগে যে পাপটি সংগঠিত করেছে তাদের মতে তার জন্য আমাদেরকে জবাবদিহিতা করতে হবে গুনহাটি আমাদের দ্বারা সংঘটিত হয়নি বরং আদমের দ্বারা সংঘটিত হয়েছিল অথচ খ্রিস্টানরা বলছে যে এটার জন্য আমাদেরকে জবাবদিহিতা করতে হবে আবার দেখুন এই পাপের জন্য প্রায়শ্চিত্ত কারা করবে গুনাহা করলেন আদম জবাবদিহিতা করতে হবে আমাদেরকে অথচ প্রায়শ্চিত্ত করবেন ভিন্ন আরেকজন ব্যক্তি আমরা নয় ইসা আলাইসাল্লাম তিনি আমাদের হয়ে এই পাপের প্রায়শ্চিত্ত করবেন এটা হচ্ছে খ্রিস্টানদের একটি ভ্রান্ত বিশ্বাস এটা সাধারণ বিবেকের পরিপন্থী কেন একজন ইসা আলা প্রায়শ্চিত করতে হবে যে সমস্ত জবাবদিহিতা করতে হবে সাধারণ মানুষকে এটা সম্পূর্ণভাবে ন্যায় বিচারের পরিপন্থী আল্লাহ সুহাম আমাদেরকে দায়ী করবেন আমাদের নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহ সুহামতাল্লাহ কোরআনে বলছেন যে কেউ সৎ চলে তার নিজের মঙ্গলের জন্যই সেই সৎ চলে আর যে পথভ্রষ্ট হয় তারা নিজেদের অমঙ্গলের জন্যই পথভ্রষ্ট হয় কেউ অপরের বোঝা বহন করবে না কোনো রাসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি প্রদান করি না এবং এখানে লক্ষণীয় যে আপনি একজন মুসলিম হওয়ার মাধ্যমে কাউকে কোনো অনুগ্রহ বা ফেভার করছেন না বরঞ্চ যে ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয়েছে সে নিজের ভালোর জন্যই প্রাপ্ত হয়েছে আপনি কাউকে অনুগ্রহ করে মসজিদের সালাত আদায় করতে যাচ্ছেন না এটা কারোর জন্য করা কোনো অনুগ্রহ নয় বরং আমাদের ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ মোহাতলাকেও কোনো অনুগ্রহ করছি না আল্লাহ মোহনতলা সমস্ত অভাবমুক্ত তিনি হচ্ছেন চির প্রশংসিত সমস্ত অভাবমুক্ত বরংচ আমরা আলোসম্লা ইবাদত করছি নিজেদের ভালোর জন্যই নিজেদের প্রয়োজন পূরণের জন্যই একইভাবে আমরা যদি পথভ্রষ্ট হই এটা শুধুমাত্র আমাদের জন্যই ক্ষতিকর হবে অর্থাৎ নিজের কৃতকর্মের দায়বদ্ধতা নিজের এই বার্তা রাসুল্লাহ সাল্লা সাল্লাম কর্তৃক আনিত নতুন কোনো বার্তা নয় বরং এই বার্তা ছিল পূর্বের সকল নবী আসুলদের ঈসা আলাহিসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম নুহ আদম সকলের বার্তা ছিল এটা প্রত্যেক ব্যক্তিকে তার নিজের কৃতকর্মের জন্য দাই থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম লাম ইয়ুনাবা বিমা ফি সুহফ موسی ওয়া ইব্রাহিমাল্লাজি ওয়াফা আল লা তাজির ওয়াজরা উযরা اخرى তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে যে তার দায়িত্ব পালন করেছিল। কিতাবে এটাই আছে যে ব্যক্তি কারো গোনা নিজে বহন করবে না। এবং মানুষ তাই পায় যা সে করে। তার শীঘ্রই দেখা হবে অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে এখানে উল্লেখ করা হচ্ছে যে কোনো ব্যক্তি কারো গোনা নিজে বহন করবে না এবং মানুষ তাই পায় যা সে করে তার কর্ম শীঘ্রই দেখা হবে এবং এরপর তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে এখানে বলা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে তারপর অন্য একটি আয়তে আলোচকাল বলছেন তারা নিজেদের পাপের ভার এবং তার সাথে আরো কিছু পাপের ভার বহন করবে সুরা আল আনকাবুতের আয়াত এই আয়াতে বলা হচ্ছে যে তারা নিজেদের পাপের ভার বহন করবে এবং একই সাথে আরো কিছু পাপের ভারকে বহন করবে কাজে এটা পরস্পর কাছে মনে হতে পারে যে প্রত্যেককে তার নিজের পাপের বোঝা বহন করতে হবে একই সাথে আরো কিছু বহন করতে হবে অথচ এই অসংগতির উত্তর আমরা পাই এই আয়াতির বাকি যেখানে আলসু মহাদা বলছেন অবশ্য তারা যেসব মিথ্যা কথা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামতির দিন জিজ্ঞাসিত হবে তারা নিজেদের পাপের ভার এবং তার সাথে আরও কিছু পাপের ভার বহন করবে অবশ্য তারা যেসব মিথ্যা কথা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামতির দিন জিজ্ঞাসিত হবে এখানে আলুসু মহাদা বলছেন যে কিছু লোক তারা মিথ্যা কথা প্রচার করত এবং অন্যান্য লোকেরা তাদের সেই মিথ্যা সংবাদকে অনুসরণ করতো সুতরাং তারা ওই সকল লোকদের পাপের বোঝা বহন করবে যারা তাদের মিথ্যা কথাগুলোকে অনুসরণ করেছে এটা সত্য যে আপনি কেবল আপনার নিজের পাপের বোঝাই বহন করবেন কিন্তু আপনার কারণে অন্যের করা পাপের বোঝার জন্য আপনিই দায়ী এর মানে এই নয় যে ওই সকল মানুষ তাদের পাপের বোঝা বহন করা থেকে মুক্ত হয়ে যাবে বরং তারাও তাদের পাপের বোঝাকে বহন করবে আপনি যদি অন্য মানুষের করা পাঁচটি গুনাহের জন্য কারণ হয়ে থাকেন আপনার কারণে অন্য মানুষেরা পাঁচটি গুনাহ করলো তাহলে যারা ওই সমস্ত গুনাহের কাজগুলো করেছে তারা নিজেরা ওই সমস্ত পাপ কাজগুলোর জন্য দায়ী থাকবে একই সাথে আপনিও ওই পাপ কাজগুলোর বোঝা বহন করবেন কেননা আপনার জন্যই লোকেরা ওই সমস্ত গুনাহের কাজগুলো করেছিল এবং আগেই বলা হয়েছে রাসুদুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ একটি ভালো কাজের প্রচলন করবে মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত সে তাদের সকলের পুরস্কারের সমান পুরস্কার সমান সাপ লাভ করবে যারা ওই ভালো কাজকে অনুসরণ করবে এবং যে কেউ একটি খারাপ কাজের প্রচলন করবে মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত সে তাদের সকলের গুনাহের সমান গুনাহ কামাই করবে যারা ওই খারাপ কাজটি গুণাহের কাজটি সংঘটিত করবে সুতরাং আলেমগন বলছেন যে একজন লোকের জন্য এটাই যথেষ্ট যে একজন লোক একটি খারাপ কাজ গোপনে না করে জনসম্মুখে করলো এবং লোকেরা তার দেখা দেখি সে খারাপ কাজটিকে করল এবং তাকে অনুসরণ করলো একজন লোকের ধ্বংসের জন্য এটাই যথেষ্ট রাজদুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষকে অন্যায়ভাবে খুন করা হবে সকল খুনের একটা অংশ বহন করবে সে যে সর্বপ্রথম পৃথিবীতে অন্যায়ভাবে মানুষকে হত্যা করার প্রচলন করা হয়েছে এবং এটা ছিল আদম আলা ইসলামের পুত্র কাবিল যে তার ভাই হাবিলকে হত্যা করেছিল এবং এই কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষকে অন্যায়ভাবে খুন করা হবে তারা প্রত্যেকেই কাবিলের শুরু করা খারাপ কাজটিকে অনুসরণ করছে হত্যা করা এবং এ কারণে তাদের সকলের গুনাহের ভার কাবিলের উপর এসে পড়বে কেননা সর্বপ্রথম সেই এই কাজটি করার উপায় মানুষের দেখিয়ে দিয়েছে এবং প্রত্যেকে যারা তাকে অনুসরণ করেছে তারাও তাদের নিজের গুনাহের জন্য দায়ী থাকবে তিন নম্বর মূলনীতি হচ্ছে বিচার দিবসের প্রত্যেক মানুষের কৃতকর্মগুলোকে সামনে আনা হবে পেশ করা হবে উপস্থাপন করা হবে। বিচার দিবসে আপনার সকল কৃতকর্ম করা আল্লাহ আল্লাহ বলেন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তখন তিনি তোমাদেরকে বলে দেবেন যা কিছু তোমরা করতে এই কৃতকর্ম সমূহ আমল সমূহ একটি কিতাব বা বই আকারই উপস্থাপন করা হবে আল্লাহ সুহামতাল্লাহ বলেন আমি প্রত্যেক মানুষের আমলকে কর্মকে তার লগ্ন করে রেখেছি বা তার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছি কিয়মদের দিন তাকে বের করে দেখাবো একটি কিতাব যা সে খোলা অবস্থায় পাবে আপনার জীবনের প্রতিটি মুহূর্তে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবং বিচার দিবস পঞ্চাশ হাজার বছর সমান পরিমাণ দীর্ঘায়িত হওয়ার ক্ষেত্রে এটা একটা কারণ হতে পারে আল্লাহ বলেন وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صغيرة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 আর আমল নামা সামনে রাখা হবে তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত ও সন্ত্রস্ত অবস্থায় দেখবেন তারা বলতে থাকবে হায় আফসোস এ কেমন আমল নামা এ যে ছোট বড় কোন কিছুই বাদ দেয়নি সবই এতে রয়েছে তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করবেন না গুনাগার বান্দারা তাদের পাপে পরিপূর্ণ এই বিশাল বই দেখে ব্যাপরোয়া হয়ে পড়বে আল্লাহ মহাতাল আমাদের প্রতি দয়া এবং ক্ষমা ক্ষমাস্বরূপ আমাদের গুনাগুলোকে বৃদ্ধি করবেন না কিন্তু আমাদের যে একটি সৎকর্ম করবে সে তার দশ গুণ পাবে এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান পাবে বস্তুত জুলুম করা হবে না এই আছে বলছেন যে তিনি আমল পরিমাণ বৃদ্ধি করে দেবেন এবং এটা হচ্ছে সর্বনিম্ন সুহানোল্লাহ আমরা দেখতে পাই একদিকে যখন আমরা বিচার দিবসের বিভিন্ন ভয়াবহতা নিয়ে আলোচনা করছি কঠিন একটি দিন শাস্তি আতঙ্ক এবং মানুষ পেরেশানির মধ্যে থাকবে অপর দিকে আমরা দেখতে পাই যে আলোচনার কিভাবে তার বান্ধাদের প্রতি করুণা করেছেন দয়া করেছেন এবং তাদেরকে সাহায্য করছেন একজন ব্যক্তি একটা সৎ কাজ করলো অথচ বিনিময়ে সে দশগুণ পাচ্ছে বিপরীতভাবে সে একটা মন্দ কাজ করল এর জন্য তার আমল নামায় একটি মাত্র গুণা লিপিবদ্ধ করা হচ্ছে এটা আল্লাহ সুম তাল্লাহর উদারতা এবং দয়াকে আমাদের সামনে ফুটিয়ে তোলে একই সাথে সেই বিচারের দিনের কঠিন পরিস্থিতি আসলে এটাই আমাদের সামনে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে সেটা হচ্ছে আল্লাহ মহাম্ম তাল্লাহার শাস্তি এবং করুণা ক্ষমা এবং আজাব উভয়ে সম্পূর্ণরূপে আমল গুলো কি কি এমন কিছু কিছু আমল রয়েছে যেগুলো দশগুণের থেকেও বেশি বাড়িয়ে দেওয়া হয় এমন কিছু নেক আমল রয়েছে যেমন আমরা জানি যে কোরআনের প্রতিটি হরফের জন্য প্রতিটি অক্ষরের জন্য দশটি করে নেকি রয়েছে এবং তির বর্ণিত একটি হাদিসের রাসুল্লাহ বলেছেন আলিফ লাম বরং আলিফ একটি আরেকটি হাদিস আহ যেখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে দুটি স্বভাব যে কোনো মুসলিম আয়ত্ত করবে সে জানাতে প্রবেশ করবে যা খুবই সহজ কিন্তু তার উপর আমুলকারীর সংখ্যা খুব কম রাসুল্লাহ সাল্লাম বলেন পাঁচ সালাত এবং প্রত্যেক সালাতের পর দশ বার তাসবি দশ বার তার এবং দশ বার তাকবির ১০ বা পনের আমি রাসুল সাল্লা সাল্লামকে হাত দিয়ে গুনতে দেখি এবং রাসুল্লাহ সাল্লাহাম আরো বলছেন যখন তোমাদের কেউ শয়ন করবে বিছানায় যাবে ৩৩ বার তাসবি পড়বে ৩৩ বার তাহমিদ পড়বে এবং চৌত্রিশ বার তাকবির পড়বে এভাবে মুখে একশো বার হলেও মিজানে তার ওজন হবে একশো ইন্টু দশ বা এক হাজার বার তিনি বলেন রাসুল্লু আসালাম বলেছেন তোমাদের মধ্যে এমন কে আছে যে দিনে দুই তো পাপ করে তাকে বলা হলো তাহলে আমরা কেন এগুলো পরব না তিনি বললেন তোমাদের কেউ যখন সালাতে থাকে তখন শয়তান আগমন করে বলে শয়তান তার কাছে এসে বলে এটা স্মরণ করো ওটা স্মরণ করো এবং ঘুমের সময় আসলে তাকে ঘুম পাড়িয়ে দেয় এবং ইবনে মাজাতে এভাবে বর্ণিত হয়েছে হাদিসটি যে শয়তান শয়তান্দাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে অবশেষে সে ঘুমিয়ে যায় এবং বর্তমানে মসজিদে এই বিষয়টি অত্যন্ত বাস্তব হিসেবে আমরা দেখতে পাই ইমামের সালাদ শেষ করার পর খুব কম লোকই বসে জিকির করে এছাড়া আরও কিছু জিকির আছে যেমন আয়াতুল কুর্সি এবং আ ফালাক ইখলাস এই সমস্ত সূরাসমূহ। এবং সালাদের শেষে নির্দিষ্ট কিছু জিকিরও রয়েছে এবং সালাত শেষে এই সমস্ত জিকিরগুলো করা বেশ সহজ এবং এগুলো সহজ বলেই আমরা তুচ্ছ জ্ঞান করি অবহেলা করি কিন্তু এই আমলগুলো মোটেও তুচ্ছ নয় এই সমস্ত সহজ জিকিরগুলোর মাধ্যমে আমাদের পক্ষে দিনে দুই নেকি অর্জন করা সম্ভব এবং নেকি বৃদ্ধির আরেকটি উদাহরণ হচ্ছে সালাদ আমরা জানি যে মূলত আমাদের উপর প্রাথমিকভাবে পঞ্চাশ ওয়াক্ত সালাদ খরচ করা হয়েছিল মুহূাল্লাহিসাল্লামের অনুরোধে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সালাতের বিধান কমিয়ে আনতে আনতে শেষ পর্যন্ত তা পাঁচ ওাক্ত পরিমাণ স্থির হয় এবং আলোচনা রাসুল্লাহামকে বলেন যে তোমাদের যে ব্যক্তি পাঁচ ওাক্ত স্বাদ আদায় করবে সে পঞ্চাশ ওক্ত সালাতের সমপরিমাণ পরিমাণ সবাবি লাভ করবে অর্থাৎ পাঁচ ইন্টু দশ বা পাঁচ গুণ দশ সমান ৫০ দশ গুণ পরিমাণ আমলকে বর্ধিত করে দেওয়া হবে এবং যে সকল আমল আরও বেশি বৃদ্ধি করা হবে এর মধ্যে এক নম্বর আসছে সদ আসন কুতি হবো হুয়ু বই ফুলি ম থাকে। আল্লাহ অতি দানশীল সর্বজ্ঞানী অর্থাৎ প্রত্যেকটি শীষে একশো করে দানা থাকে এবং এই ধরনের শিশের সংখ্যা হচ্ছে ষাটটি অর্থাৎ সর্বমুঠ পুরস্কার হলো সাতশো আলসুফ আহমদাল্লা বলেছেন যে তিনি যাকে ইচ্ছা তার এই পুরস্কারকে বৃদ্ধি করে দিতে পারেন কাজেই সেই ক্ষেত্রে আরও বেশি পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনি আব্বাস রাজি তালু বলেছেন হজ কিংবা জিহাদে এক দীর্ঘাম খরচ করা হলে তার সাতশো গুণ বৃদ্ধি করে দেওয়া হবে অর্থাৎ এটা আমরা দেখতে পাই ব্যবসায়িক হিসাবে সম্পদের উপরে প্রায় সত্তর হাজার পার্সেন্ট পরিমাণ বৃদ্ধি সত্তর হাজার পার্সেন্ট পরিমাণ লাভ পৃথিবীর কোন ব্যবসায় এত বেশি মুনাফা দিতে পারে কোনো ক্ষেত্রেই পারে না এবং এই পুরস্কার এমন নয় দুনিয়ার ব্যবসায়ের মতো নয় যা কখনো উঠানামা করবে বরং এর পরিপূর্ণ নিশ্চয়তা রয়েছে এটা আপনি ইনশাআল্লাহ তালা পাবেনি অর্থনৈতিক মন্দা হোক বা চাঙ্গা হোক যেটাই হোক না কেন এই বিনিয়োগের বাজারে তার কোনো প্রভাব নেই কেননা এর নিশ্চয়তা দানকারী হচ্ছেন স্বয়ং আলোচকালা হজের সময়ে যদি কেউ তিন হাজার ডলার খরচ করে হজ করতে যায় তাহলে সাতশ্রগুণ বৃদ্ধি পেয়ে এই অর্থের পরিমাণ দাঁড়াবে একুশ লাখ ডলার অর্থাৎ এই প্রাপ্তি হচ্ছে প্রায় দুই মিলিয়ন ডলারের থেকেও বেশি এবং এটা হচ্ছে আলো সুহামতাল্লাহ বদান্যতা দানশীলতা এবং উদারতা এবং আরো সবের কাজসমের মধ্যে রয়েছে সবর এবং সিয়াম আর যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত যারা সবরকারী তারা তাদের পুরস্কারকে পায় অগণিত এক্ষেত্রেও পুরস্কার সীমাহীন ্বিত এবং মহামহিম আলোসুভনলা বলছেন সিয়াম আমার জন্য আমার জন্য তারা খোজার্থ এবং ধৈর্যশীল ছিল আমি নিজেই তার প্রতিদান দেব এবং এই হাদিস গুলোর মাধ্যমে আলো সুহানতাল উদারতা এ সমস্ত বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে রাসুদুল্লাহ সালু আসালাম বলেছেন আল্লাহ সুমতালা ভালো ও খারাপ আমল লিপিবদ্ধ করে রাখার জন্য ফেরেস্তাদেরকে নিযুক্ত করেছেন এবং তিনি ফেরেস্তাদেরকে শিখিয়েছেন কীভাবে এই আমলগুলোকে লিপিবদ্ধ করতে হবে কোনো বান্ধবা যদি কোনো একটি ভালো কাজের নিয়োগ করে কিন্তু সেটা করতে পারেনি ভালো কাজের নিয়োগ করলেও কিন্তু সেটা করতে পারেনি আল্লাহ সুফতালা তাকে ভালো কাজের করার সমান প্রতিদান দিয়ে দিবেন এবং যদি সে ভালো কাজের নিয়োগ করে এবং সেটা করে ভালো কাজের নিয়ত করে এবং বাস্তবেও সেটাকে সংঘটিত করে তাহলে তার জন্য দশ গুণ থেকে সাতশো গুণ কিংবা তার থেকেও বেশি সোয়াব আল্লাহ সোহামতাল লিপিবদ্ধ করে দিবেন এবং যদি কোনো বান্ধা খারাপ কাজ করে নিয়ত করে এবং সে যদি তা থেকে বিরত থাকে খারাপ কাজ করে নিয়োগ করলো এবং তা থেকে বিরত থাকলো তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করা হবে আর যদি সে খারাপ কাজের নিয়ত করে এবং সেই খারাপ কাজটি করেই ফেলে তাহলে তার জন্য শুধুমাত্র একটি গুণায় লিপিবদ্ধ করা হবে অর্থাৎ স্বভাবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ভালো কাজের জন্য দশ গুণ পর্যন্ত এর থেকেও সাতশো গুণ বা তার থেকেও বেশি আলোস মহামার করছেন খারাপ কাজ লিপিবদ্ধ করা হচ্ছে এটা আলসু মহামন্ত অপরিসীম দয়া করুণা এবং উদারতাকে স্পষ্ট করে তোলে এবং আলসু মহামন্তার মহানুভবতা এবং দয়া দাক্ষিণ্যের আরেকটি উদাহরণ হচ্ছে ইহিজ নইয় সি কল কো সাম এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদত করে না আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না এই তিনটি ক্যাটাগরি উল্লেখ করার পর আল্লাহ বলছেন যারা এই কাজগুলো করে তারা শাস্তি সম্মুখীন হবে কিয়ামতের দিন তাদের শাস্তির দ্বিগুণ হবে এবং সেখানে তারা লাঞ্ছিত অবস্থায় চিরদিন বসবাস করবে এ আয়ত আলোচনা মহাতলা তিনটি বড় বড় গুনের কথা বলেছেন এবং উল্লেখ করেছেন তাদের জন্য নির্ধারিত নির্মম শাস্তির কথা নির্মম শাস্তির কথা তবে তৌবাকারীরা বাদে কিন্তু যারা করে বিশ্বাস স্থাপন করে এবং কর্ম করে আলোচনা মহাতলা তাদের গুণাকে পূর্ণ দ্বারা পরিবর্তিত করে দেবেন আল্লাহ খমাসীল পরম দয়ালু যদি কোনো গুনহাগার বান্ধা তওবা করে তবে আল্লা সুবহান কেবল তার গুনগুলোকে দিবেন না বরং তাদের গুণাগুলোকে নেক আমলে রূপান্তরিত করে দেবেন আল্লাহ সুহাম তাল্লাহ হচ্ছেন গাফুর রাহিম ক্ষমাশীল করুন এবং আবুজার রাজি আল্লাহন থেকে বর্ণিত হাতিস আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি এবং জাহান্নাম থেকে বের হয়ে আসা সর্বশেষ ব্যক্তি সম্পর্কে আমি জানি কিয়ামতের দিন তাকে আল্লাহর সম্মুখে উপস্থিত করা হবে বলা হবে এই ব্যক্তির সমস্ত ছোট ছোট তার উপস্থিত গুন এবং তার বড় বড় তুলে নাও বা গোপন রাখো অতঃপর সেই ব্যক্তির সামনে যখন আমল নামাগুলো পেশ করা হবে ছোট ছোট গুনাগুলো তার সামনে উপস্থিত করা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি কি অমুক দিন এই এই গুনটি সংঘটিত করেছিলে সে বাধ্য হয়ে বলবে হ্যাঁ তার অস্বীকার করার কোনো উপায় থাকবে না এবং এভাবে একটির পর একটি গুনাহকে যখন তার সামনে নিয়ে আসা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে সে এর জন্য ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে পড়বে সে মনে করবে আমি তো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছি অতঃপর তাকে বলা হবে যাও তোমার প্রত্যেকটি গুনাহের স্থলে প্রত্যেকটি গুনাহের বদলে তোমাকে নেকি দেওয়া হলো। এই বিষয়টি দেখে তার অন্তরে বিরাট আশার সঞ্চার হবে এবং তখন সে বলবে হে পরবার হে আল্লাহ আমি তো আরো কিছু খারাপ কাজ করেছিলাম যেগুলো আজ এখানে দেখতে পাচ্ছি না আমি তো আরও কিছু কাজ করেছিলাম যেগুলো আজ এখানে অনুপস্থিত এবং আবুজার রাজিউল কাল বলেন যে এই সময়ে আমি রাসদুল্লাহ সাল্লাহ সাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মারির দাস পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছিল রাসদুল্লাহ সাল্লাই স্লাম হাসছিলেন কারণ ওই ব্যক্তি আল্লাহর উদারতা এবং বধানতা দেখে নিজের যে সমস্ত গুনাগুলোকে বড় গুনাগুলোকে আল্লাহ মহম্মতাল্লাহ গোপন করে রেখেছিলেন সেগুলোকে সে নিজে থেকেই আল্লাহ সুহাম্মল্লার সামনে পেশ করছিল যেন এর বদলেও সে নেকি লাভ করতে পারে এটা হচ্ছে আল্লাহ সুহাম্মাল্লাহর উদারতার একটি অসাধারণ উদাহরণ এবং বিচার দিবসের অন্যতম আরেকটি মূলনীতি হচ্ছে বিচারের জন্য সাক্ষী উপস্থাপন করা হবে লু মহাদা ব্যক্তি পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে দল বা গোষ্ঠী হিসেবে সাক্ষীকে জড়ো করবেন আল্লাহ সামনে এই উম্মাকে মুসলিম উম্মা রাসুল্লাহামের উম্মদকে অন্যান্য জাতিদের জন্য সাক্ষী হিসেবে পেশ করা হবে এবং আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে কিভাবে আল্লাহ সুহামদালা আমাদের জন্য সাক্ষী জড়ো করবেন আমাদের প্রত্যেকের জন্য সাক্ষী আমরা নিজেরাই আমাদের হাত পা এবং জিহুবা আমাদের কৃতকর্মের সাক্ষী হবে প্রথমে নিজেদের বিরুদ্ধে সাক্ষীকে উপস্থাপন করা হবে এরপর প্রতিটি জাতির জন্য সাক্ষী হাজির করা হবে নুহ আলাইসালাম তার জাতির জন্য তিনি সাক্ষী দিবেন তিনি তার জাতির নবী তিনি বলবেন যে তিনি তার জাতিকে সেই সত্য জানিয়েছিলেন যা আলাহ তার প্রতি অবতীর্ণ করেছিলেন কিন্তু তার জাতির লোকেরা সেটাকে প্রত্যাখ্যান করেছে এবং আবু সাদ থেকে বর্ণিত রাসুল্লাহ সালাম বলেছেন নুহ এবং তার জাতি বিচার দিবসে উপস্থিত হবে এবং আলাহ মোহাম্মদাল্লাহ নুহকে জিজ্ঞাসা করবেন তুমি কি তাদের কাছে সত্য পৌঁছে দিয়েছিলে তিনি বলবেন হ্যাঁ আমার রব তিনি বলবেন আমি তাদের কাছে সত্য পৌঁছে দিয়েছি এরপর আল্লাহল্লাহ নূহ আলাইসাল্লামের জাতিকে জিজ্ঞাসা করবেন তোমরা বলো নুহ কি তোমাদের কাছে সত্য পৌঁছে দিয়েছিল তারা বলবে না আমাদের নিকট কোন নবী আসেনি এরপর আলাহ সুহাম্মল্লাহ নূহকে জিজ্ঞাসা করবেন তোমার এই কাজের সাক্ষী আজকে কে হবে যখন তার জাতির লোকেরা অস্বীকার করলো যে নবী নূহ আলাহিসাল্লাম তাদের নিকট কোনো সত্য বা দাওয়াত পৌঁছে দেননি তখন আলাহসম্মতুল্লাহ নূহুকে জিজ্ঞেস করবেন যে তোমাদের এই কর্মের তোমার এই কর্মের সাক্ষী কে এবং আমি এবং আমার সাক্ষী এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা যেখানে উম্মাকে জিজ্ঞাসা করবে যে তোমরা কিভাবে জানলে অথচ তোমরা তো আমাদের সময়ে ছিলে না যে নুহ আলাই সাল্লাম আমাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিল কিনা এই তথ্য তোমরা কিভাবে লাভ করতে পারলে তোমরা তো সেই সময় ছিলে না এবং তখন মুসলিমরা বলবে আল্লাহ সুবাহালা আমাদের জন্য একটি কিতাব নাজিল করেছিলেন আলকুর আন এবং এরপর আল্লাহর নির্দেশে মুহম্মদ সাল্লাম তিনি আমাদের জন্য দাতা হবেন তিনি আমাদের জন্য সাক্ষী হবেন এবং আল্লাহ সুবাহ বলছেন এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যবন্তী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষদাতা হও মানব মণ্ডলীর জন্য এবং যাতে রাসুল সাক্ষদাতা হন তোমাদের জন্য বিচার দিবসের আরেকটি পর্যায় হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হবে বিচার দিবসে বান্দাদেরকে সাধারণ নীতি হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে কিছু বান্ধাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং বিপরীত দিকে কিছু বান্ধাদেরকে মোটেও এই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে না তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না এবং যাদেরকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না তারা হচ্ছেন ইমানের সর্বোচ্চ পর্যায়ে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং তারা কোন ধরনের জিজ্ঞাসাবাদ ব্যতীতই জান্নাতে প্রবেশ করবেন তাদেরকে তাদের আমলনামা নামা ডান হাতে দেওয়া হবে কিন্তু কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না এবং এই লোক বিনা জিজ্ঞাসাবাদে বিনা সওয়ালে জান্নাতে প্রবেশ করবেন এবং যখনই একজন ব্যক্তিকে যত বেশি পরিমাণ প্রশ্ন করা হবে তার হিসাব তত বেশি ভয়ঙ্কর এবং কঠিন হবে এবং সে আজাবে পাকরা হবে রসুল বলেছেন যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা শাস্তিপ্রাপ্ত হবে যদি আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার মানে কিছু সমস্যা রয়ে গেছে সব কিছুর ব্যাপারে প্রশ্ন করা হবে কিন্তু জিজ্ঞাসাবাদের এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে সাধারণভাবে ভাবে সবকিছুর বিষয়ে করা হবে কিন্তু এর মধ্যে কিছু সুনির্দিষ্ট বিষয় রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেন তাদেরকে বলা হবে তারা কোথায় তোমরা যাদের ইবাদ পরিবর্তে তারা কি তোমাদেরকে সাহায্য করতে পারে অথবা তারা কি প্রতিশোধ নিতে সক্ষম অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে অধমুখী করে মুখ উপর করে নিক্ষেপ করা হবে জাহান্নামে এবং ইব্রিস বাহিনীর সকলকে এবং পাঁচটি প্রশ্ন রয়েছে এমন পাঁচটি প্রশ্ন যা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে আবদুল এবনী মাসুদ থেকে বর্ণিত নবী করিম সাল্লাই ইসলাম বলেছেন পাঁচটি প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে কোন মানব সন্তান কোনো আদমের সন্তান কিয়ামতির দিন তার নিজের পাকে নড়াতে পারবে না তাকে প্রশ্ন করা হবে এক নম্বর জীবন সম্পর্কে কি কাজে সে তার আয়ুকে শেষ করেছে প্রশ্ন করা হবে দুই নম্বর তার যৌবন সম্পর্কে কি কাজে সে তার যৌবনকে ব্যয় করেছে এবং নিজেকে বার্ধক্যে পৌঁছে দিয়েছে তাকে প্রশ্ন করা হবে তিন নম্বর তার ধন সম্পদ সম্পর্কে কিভাবে সে তা আয় করেছে এবং চার নম্বর কিভাবে কি কাজে তাকে ব্যয় করেছে এবং প্রশ্ন করা হবে পাঁচ নম্বর তার ইলম অর্জন সম্পর্কে সে যে ইলম অর্জন করেছে সে অনুযায়ী আমল করেছে কি করেনি এই পাঁচটি প্রশ্ন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আত্মীয়বিন্দিতে বর্ণিত হাদিসটিতে রাসুদুল্লা সাল্লাহাম বলেছেন প্রথম প্রশ্নটি ছিল আপনি কিভাবে আপনার জীবনকালকে অতিবাহিত করেছেন এটা হচ্ছে এই জীবনের মূল্য জীবনের সময়ের মূল্য এবং সময় এটা একটা নিয়ামত অবসর সময় আলোসু মহান্তলার পক্ষ থেকে একটি নিয়ামত এবং এই সময়কে আমরা হেলাফেলায় কাটাতে পারি না এই সময়কে আমাদের আলোস মহান্তালার সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে কাজেই সেই দিন কিয়ামতের দিন আমরা দেখতে পাবো এই সময় ধনসম্পত্তির চেয়েও বেশি মূল্যবান জীবনের প্রতিটি মুহূর্ত আমাদেরকে আলোচ মহান্তালা নিকট ব্যাখ্যা করতে হবে দ্বিতীয় প্রশ্নটি ছিল কিভাবে আপনি আপনার যৌবনকে ব্যয় করেছেন যৌবন এটাও একটি নিয়ামত এবং আলসু মাদার তরফ থেকে দেওয়া একটি শক্তি সামর্থ্য এবং আপনি নিজে এই শক্তির উৎস নন আপনার দেহ আপনার নিকট একটি আমানত স্বরূপ কাজে কিভাবে আপনি সেই দেহকে ব্যবহার করলেন আপনি কি আলোসু মহামতোলার রাস্তায় আল্লাহতোল্লা সন্তুষ্টি অর্জনের জন্য আপনার শক্তি সামর্থ্য ব্যয় করেছেন নাকি আল্লাহ সুহামতাল্লার বিরুদ্ধে অসন্তুষ্টি অর্জন করার জন্য এই দেহকে ব্যয় করেছেন যৌবনকে ব্যয় করেছেন সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে তৃতীয় এবং চতুর্থ এই দুইটি প্রশ্ন ছিল আপনার অর্থ সম্পদ নিয়ে অন্যান্য বিষয়গুলো নিয়েছিল একটি করে প্রশ্ন কিন্তু অর্থ সম্পদ নিয়েছিল দুইটি প্রশ্ন সম্পদ নিয়ে আপনাকে দুইটি প্রশ্ন করা হবে এক নম্বর কিভাবে আপনি এই সম্পদকে উপার্জন করেছেন এবং কিভাবে তা খরচ করেছেন আপনাকে প্রশ্ন করা হবে আপনার উপার্জিত প্রতিটি টাকার জন্য প্রতিটি পয়সার জন্য প্রতিটি মুদ্রার জন্য আপনাকে মহাতলাপ প্রশ্ন করবেন কিভাবে আপনি প্রতিটি অর্থ উপার্জন করেছেন এবং কিভাবে প্রতিটি অর্থ মুদ্রা খরচ করেছেন কাজেই এক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু কিছু ক্ষেত্রে অবৈধ কাজে এই সমস্ত অর্থ সম্পদকে ব্যয় করার থেকেও সারা জীবনে যদি দারিদ্রতার অসাঘাতে থাকে দারিদ্রতার পীড়ার সম্মুখীন দিবসে একটি অবৈধ টাকার ভোগান্তির প্রশ্ন করা মানেই হচ্ছে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যাদেরকে কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তারা অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে এবং এটা বুখারির হাদিস কাজেই এটা হচ্ছে অন্যতম একটি কারণ যার কারণে অধিকাংশ ধনীদের তুলনায় গরিবরা জান্নাতে খুব সহজে প্রবেশ করবে যদিও এমন অনেক ধনী ব্যক্তি রয়েছেন যারা গরিবদের তুলনায় অনেক উচ্চ স্তরের জাননাতে থাকবেন আসল আসলাম বলেছেন যে গরিব মহাজিরগণ ধনীদের তুলনায় পাঁচশো বছর পূর্বে জাননাতে প্রবেশ করবেন এই হাদিসে বর্ণিত আছে যে তারা যখন জান্নাতের দরজার সামনে চলে আসবে তখন জান্নাতের প্রহরী ফেরেস্তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে আরে তোমরা এখানে কেন কিভাবে আসলে তোমাদের কি জবাবদিহিতার সম্মুখীন হতে হয়নি কারণ তখন হাসরের ময়দানে বিচার চলছে আর এই সমস্ত ব্যক্তিরা বিচার শেষ হওয়ার আগেই বছর আমরা কৃষির ব্যাপারে কই ফিও দিব আমাদের আবার কিসের জবাব দিয়ে আমাদের কোন সম্পত্তি ছিল না এবং আমরা আল্লাহ সুমতলা সন্তুষ্টির জন্য নিজেদের ঘরে তরবারি বহন করেছি জিহাদ করেছি তাদের এই হিসাব সহজ হবে যার কারণে এই সমস্ত ব্যক্তিরা দরিদ্র মুহাজিরগঞ্জ আলোচনা মহানতলার জন্য যারা হিজরত করেছেন তারা ধনীদের পাঁচশো বছর পূর্বে জান্নে প্রবেশ অপর দিকে যদি কোনো একজন ব্যক্তি সম্পদশালী হয় সম্পদ আলোচনা মহানতলার তরফ থেকে এক নিয়ামত এবং সে যদি সঠিকভাবে এর হক আদায় করতে পারে তাহলে এর মাধ্যমে সে সেই সমস্ত দরিদ্রদের থেকেও উচ্চস্তরের জান্নাত লাভ করতে পারবে যেমন সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাজিউতাল তিনি এ সম্পদের হক আদায় করেছেন যার কারণে তিনি সেই সমস্ত দরিদ্রদের থেকেও উচ্চস্তরের জান্নাত লাভ করবে কাজে সম্পদ আসলে একটা বেশ ভয়ঙ্কর বিষয় এটা আমাদের জন্য জাননাতে দরজাকে অবাহিত করে দিতে পারে খুলে দিতে পারে আবার আমাদেরকে জাহান্নামের সবচেয়ে নিচু স্তরেও নিয়ে যেতে পারে কাজে সম্পদের জন্য আমাদেরকে কিভাবে আয় করছি কিভাবে ব্যয় করছি এর প্রতি উপযুক্ত নিবেশ করতে হবে এবং পঞ্চম প্রশ্নটি ছিল আপনি আপনার ইলমকে কিভাবে ব্যবহার করেছেন আপনার ইলমকে আপনি কি বাস্তবে চর্চা করেছেন নাকি কেবল শেখার উদ্দেশ্যে শিখলেন এবং তার মাধ্যমে লোকজনের কাছে প্রদর্শন করে রিয়া করে বেরিয়েছেন যদি ইলমের ব্যবহার না করা হয় প্রয়োগ না করা হয় তাহলে সেই ইলম আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হবে আমাদের অর্জিত না করা এটা একটা বলছেন হে মোমিনগঞ্জ তোমরা যা করোনা তা কেন বলো তোমরা যা করো না তা আল্লাহ খুবই অসন্তোষজনক কাজেই আমরা যা বলি বা যা প্রচার করি তা আমাদের নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে এবং প্রশ্ন করা হবে কি দিনে অন্যান্য নিয়ামত সম্পর্কে যার মধ্যে রয়েছে বিলাস বহুল বিলাসবহুল বিলাসবহুল জীবন বলেন এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে এই আয়তের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে মুজাহিদ রাহিমাহুল্লার মতে আপনি যা কিছু ভোগ করেছেন নিয়ামত যা কিছু ভোগ করেছেন তার সব কিছু সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে ইবনে আব্বাস রাজিউল তালহর মতে যা কিছু আপনার সম্পদ এবং আপনার দেহ আপনার শক্তি সামর্থ্য আপনার দেহ এটা হচ্ছে নিয়ামত এবং এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে রাসুদুল্লাহ বলেছেন যে এমন দুটি রহমত আছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে নিমন্ত্রিত তা হচ্ছে সুস্বাস্থ্য এবং ভালো কাজ করার জন্য অবশ্য সময় অধিকাংশ মানুষ এই দুটি রহমতের ব্যাপারে নিয়ামতের ব্যাপারে ক্ষতির মধ্যে নিমন্ত্রিত তারা গাফিল অবস্থায় রয়েছে কাজে এই দুটি রহমত আমাদেরকে আল্লাহ সুমতলার রাস্তায় ব্যয় করা উচিত আল্লাহ সুফমতালার অসন্তুষ্টি অর্জনের জন্য এগুলো কখনোই ব্যয় করা উচিত নয় কারণ এর জন্য আমাদেরকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে এবং যাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তারা অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে রাস্লাম এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাই প্রশ্ন করা হবে বিভিন্ন ওয়াদা সম্পর্কে বিভিন্ন প্রতিশ্রুতি সম্পর্কে প্রতিজ্ঞা সম্পর্কে এবং সবচেয়ে বড় প্রতিজ্ঞা কি সবচেয়ে বড় ওয়াদা কি সবচেয়ে বড় প্রতিশ্রুতি কি সবচেয়ে বড় প্রতিজ্ঞা হচ্ছে আল্লা সুবহানুবাহান তালার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যখন একজন ব্যক্তি স্বাক্ষর প্রদান করে দাবি করে সে একজন মুসলিম তখন আসলে আমরা আল্লাহ সুবাহর সাথে একটি চুক্তি স্বাক্ষর করছি যখনই আমরা নিজেদেরকে মুসলিম কিংবা মমিন হিসেবে দাবি করছি তখনই আমরা সুনির্দিষ্ট কিছু বিধানের ব্যাপারে নিজেদের সম্মতি জ্ঞাপন করছি যে আমরা এই সমস্ত বিধানগুলোকে মেনে নিয়ে নিজেদেরকে মুসলিম হিসেবে উপস্থাপন করলাম চুক্তি স্বাক্ষর করলাম কাজে এই সমস্ত ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রশ্ন করা হবে চার নম্বর ক্যাটাগরি প্রশ্ন করা হবে দৃষ্টিশক্তি শক্তি এবং চিন্তা করার শক্তি সম্পর্কে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় দৃষ্টিশক্তি শ্রবণশক্তি এবং চিন্তাশক্তি দৃষ্টিশক্তি দেখার ক্ষমতা এবং শক্তি শোনার ক্ষমতা এর মাধ্যমে আমরা আমাদের চিন্তাশক্তির জন্য যাবতীয় তথ্যের যোগান দিয়ে থাকি আমাদের অন্তর যা কিনা না চিন্তাশক্তির ধারক বাহক। এই অন্তরকে যদি আমাদের দেহের কেন্দ্রবিন্দু হিসেবে ধরে নেওয়া হয় তাহলে এই অন্তরে কারা তথ্যের যোগান দিয়ে থাকে দৃষ্টিশক্তি দেখার মাধ্যমে এবং সবন শক্তি মাধ্যমে কাজেই আল্লাহ এই সমস্ত সুনির্দিষ্ট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন আপনি আপনার চোখ দিয়ে কাজ আপনার চোখ দিয়ে কি আপনি নাকি হারাম কাজে এই দৃষ্টিকে ব্যয় করেছেন আপনার কান দিয়ে কি আপনি আল্লাহাম তাল্লাহার জিকিরকে শুনেছেন নাকি হারাম কিছু শুনেছেন এবং আপনার তিনটা শক্তিকে আপনি কিভাবে ব্যবহার করেছেন তা কি ইসলামের জন্য ব্যয় করেছেন আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন নাকি আখিরাতকে ভুলে গিয়ে নিজেকে এই দুনিয়ার ভোগ সুখের জোয়ারে ভাসিয়ে দিতে ব্যবহার করেছেন এই চিন্তা শক্তি এই নিয়ামতকে এবং এই চিন্তা শক্তি আমাদের দেহকে আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের দেহকে পরিচালিত করে এবং আমরা আমাদের চিন্তা শক্তি অনুযায়ী কাজ করে থাকি কাজেই এই মূল উৎস আমাদের আমলের মূল চালিকা শক্তি আমাদের চিন্তা শক্তি এটা আমরা কোন কাজে ব্যবহার করেছি তার জন্য আমরা কৈফিস দিতে বাধ্য এবং আমাদের এই তিনটি বিষয় সম্পর্কে সর্বদাই আলোচনা মহাদালার সন্তুষ্টি কামনা করা উচিত আলোচনা মহামাতালা বলেন তিনি তোমাদেরকে কর্ণ চক্ষু এবং যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো নিশ্চয়ই কান চক্ষু এবং অন্তঃ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে অসু মহাতালা যেন আমাদেরকে এই সমস্ত নিয়ামতগুলোর শুকর আদায় করার তৌফিক প্রদান করেন এবং পরিশেষে আজকের আলোচনার শেষ অংশ প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে সালাহ যারা বিশ্বাসী মুসলিম তাদেরকে সালাহের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আর নাসাইয় বর্ণিত একটি হাদিসে রাসুদুল্লাহ সাল্লাহাম বলেছেন বান্দার কাছ থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব গ্রহণ করা হবে সেটা হচ্ছে তার সালাত। সে যদি তা পরিপূর্ণভাবে আদায় করে থাকে তাহলে তা পুরো লেখা হবে আর সে যদি তা পরিপূর্ণভাবে আদায় করে না থাকে তবে মহান এবং পরাক্রান্ত আল্লাহ ফেরেজ বলবেন দেখো আমার এই বান্দার কোনো নফল সালাত আছে কি না যার দ্বারা তোমরা তার ফরজকে পূরণ করে দিতে পারো এটাই হচ্ছে নফল এবং সুন্দর সালাদের ফজিলত ফরজের ঘাটতি পূরণ করা এবং পাঁচ বাক্ত সালাদ পরিপূর্ণভাবে আমাদেরকে আদায় করতে হবে অবশ্যই বিভিন্ন সময়ে আমাদের কিছু ঘাটতি রয়েই যাবে কিন্তু কীভাবে সেগুলো আমরা পূরণ করতে পারবো কীভাবে সেগুলোর ক্ষতিপূরণ করা সম্ভব নফল এবং সুন্দর সালাতের মাধ্যমে অতঃপর রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন সমুদয় আমলের হিসাব অনুরূপভাবে নেওয়া হবে আল্লাহ নির্দেশ দিবেন তার ফরজ সিএমের হিসাব নিতে এবং যদি তাতে কোনো ঘাটতি থাকে তাহলে একইভাবে সালাতের মতো সিএমের ক্ষেত্রেও ফরজে যদি কোনো ঘাটতি থাকে তাহলে নফল সিএমের দিকে দৃষ্টিপাত করা হবে এবং এভাবে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনার দিকে আগামী বাকি আলোচনা করা হবে কিভাবে প্রতিটি মানুষের আমলকে উপ যাচাই করা হবে মিজানে ওজন করা হবে এবং চুলচেরা সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে হিসাব নিকাশ গ্রহণ করা হবে